السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وآصحابه أجمعين أما بعد شامان درشق بندو دوريو كاتش جي جي خانه بوشي عمادر ونوشتان درستان شبائك شادر شو بچه داناتش درشق بندو عمره علشانه كرسلام امام ابو جعفر طحوهو روشتو كتاب بایان وعقيدة تحل السن والجماع اگن ترتي نيه امام ابو ج विषय आलोचना करके पिछले गे अने पदभ्रस्ट हो गई जगह टेहिदुल आसमा सेफात आसमो सेफा क्षेत्र आल्लाह गुण् क्षेत्र अने সঠিক পথ থেকে বিচ্ছুত হয়েছে সেই জন্য সেই জায়গাতে তিনি বিস্তারিত বিভিন্ন উদাহরণ দিয়ে বিভিন্ন বারবার একটি কথা এনে তিনি বুঝাতে চেয়েছেন যে আসলে আহ আহ জামাতের আকিদা কি বিশেষ করে ইমাম আবু হানিফা এবং আবু ইউসুফ এবং্মদ আমাদের এই তিন বিখ্যাত বড় ইমামের আকিদা কি ছিল সেটা তিনি বারবার উল্লেখ করতে চেষ্টা করেছেন আমাদের ইমাম বলছিলেন যে ইনআল্লাহ হাই তিনি হচ্ছেন চিরঞ্জীব কখনো মারা না তিনি সর্বসত্তা ধারক সর্বসত্তাধারক কখনো ঘুমান না এটা হচ্ছে তার সংক্ষিপ্ত তিনি আরো উল্লেখ করেছেন তিনি কিভাবে সৃষ্টি করেন কি করেন আলোচনা করবেন এর অব্যাখ্যায় আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ তালার আল্লাহ তালার কিছু গুণ রয়েছে আল্লাহ তালার অনেকগুলো আল্লাহ তাল কিছু নাম রয়েছে কিছু গুণ রয়েছে এবং এই সংক্রান্ত কিছু নীতিমালা আমরা আলোচনা করেছি আমার প্রথমে মৌলিক তিনটি নীতিমালা আলোচনা করেছিলাম যে আল্লাহ তালা নাম যা আসছে যেগুলি অস্বীকার করে সেগুলো অস্বীকার করতে হবে স্বীকার করা যাবে না লাগানো যাবে না আল্লাহ তালার সাথে লাগিয়ে দেওয়া যাবে না আবার বলেছিলাম যে তিন নম্বর মৌলিক নীতিমালা নীতি হচ্ছে যে আল্লাহ তালার এই নাম এবং গুণগুলোর কোন মৌলিক মানে প্রকৃত রূপ প্রকৃত ধরন আমরা কখনো আমরা সেটাকে ধারণ করতে পারব না বা সেটাকে চাওয়া থেকে আমাদের দূরে থাকতে হবে এই তিনটি মৌলিক নীতি আলোচনা করেছিলাম নাম এবং গুণের ব্যাপারে এরপরে আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ তালার নামের ব্যাপারে মৌলিক ষাটটি নীতি রয়েছে ষাটটি নীতি রয়েছে নামের ব্যাপারে এরপর আমরা আলোচনা করেছিলাম আল্লাহ তালার গুণের ব্যাপারেও ষাটটি নীতি রয়েছে আজকের আলোচনার বিষয় হচ্ছে যে আল্লাহ তালার নাম এবং গুণ কিভাবে সাব্যস্ত হবে কোন দলের ভিত্তিতে নাম এবং গুণগুলো সাব্যস্ত হবে এটাকে বলা হয় কওয়ায় ফি আদিল তিল মহা नाम गुण दलिल सब्यस्त करी अर्थात सब चाहले करते दल नाम गोटार नीति मेला रही आलोचना कर मध्य प्रथम तला नाम और गुण एग्लो सब्यस्त होलिल दिए दलिल कुरान्य आसा सुशुद्ध होते কোরআন করিম হলে সেটা থেকে দলিল নেওয়া যাবে হাদিস হলে বিশুদ্ধ হাদিস থেকে দলিল নিয়ে আমরা আল্লাহ তালা নাম এবং গুণ সাব্যস্ত করব কোনোভাবেই নিজের ধারণা বা নিজের দক বা নিজের মনে যা চাইল সেভাবে কোন রকমের দলিল দিতে পারব না বিবেক শুধু সাব্যি যে কোরআন এবং সুনার ক্ষেত্রে তকলম্বন করে দেখেছি একমাত্র কোরআন এবং সুননার ভিত্তিক দলিলগুলি দিয়েছে অন্যরা কিন্তু নাম এবং গুণের ক্ষেত্রে কোরআন এবং সুননা দিয়ে দলিল দেয়নি তারা দলিল দিয়েছে যে তাদের আকল ধরে ষাটটি গুণের ব্যাপারে গুণ তারা সাব্যস্ত করেছে আর কোনটাই তার সাব্যস্ত করেনি বাকিগুলি অসাব্যস্ত করতে গেলে তারা দলিল যে আমাদের আকল বলে যে তাও আকল দিয়ে তারা অসব্যস্ত সাব্য সাব্যস্ত করেনি তারা সেটাকে অস্বীকার করেছে আকল দিয়েই কোরআন এবং সুন্দা দলিল দিয়ে যদি তারা বলতো যেগুলো কোরআন সুন্না আসছে সেজন্য বাদ দিয়েছে তাহলে একটা কথা ছিল কিন্তু তারা না বিবেক দিয়ে শুধুমাত্র তারা সেটাকে হয় সাব্যস্ত করেছে না তারা তারা অস্বীকার করেছে কিন্তু কোরআন আহসিন জামাতের নীতি হচ্ছে এটা যে নাম সাব্যস্ত করতে গুণ সাব্যস্ত করতে উভয় ক্ষেত্রেই দলিল নিতে হবে কোরআন এবং সুন্না থেকে এর বাইরে এর বাইরে কোনো দিকে আর কোন রকমের চিন্তা করা যাবে না তবে এগুলো কখনো কখনো বিবেক ধরে সেটা আমরা উল্লেখ করেছি কখনো কখনো বিবেক ধরে না হাদিস বলেছে সেটা যেন আমাদেরকে মেনে নিতে হবে নিজের পক্ষ থেকে আমরা অর্থ বুঝি কিন্তু তার অংশ আমরা বুঝি না তার ধরন আমরা বুঝি না তার ধরন আমরা বুঝি না এখন একদিক থেকে সেগুলো আমাদের জন্য এক একদিক থেকে সেগুলো আমাদের জন্য একটা বিরাট একটা নীতি নীতিমালা দিয়ে দিয়েছে আমরা যেন এর বাইরে না যাই কোরআন সন্ন্য বাইরে আমরা কখনো যাবো না কোরআন সুনার বাইরে আমরা এক ইঞ্চিও আমরা এক টু পাব সামনে এগিয়ে যাব না যে সাব্যস্ত করার ক্ষেত্রে নাম এবং গুণ সাব্যস্ত করার ক্ষেত্রে এবং অসাব্যস্ত করার ক্ষেত্রে দুই দিক থেকেই আমরা কোরআন এবং সুনার অনুসারী থাকবো এর বাইরে আমরা যাবো না এর বাইরে আমরা যাব না দ্বিতীয় কায়দা হচ্ছে যে এই নাম এবং গুণ দুইটাকে আমরা ইসরাউলা জাহির তাহারিফ যে এর যে প্রকাশ্য অর্থের উপর নিব কোন রকম বিকৃত করব না প্রকাশ্য অর্থের উপর কোন নিব কোন রকম বিকৃত করবো না যেমন আল্লাহ তালা বলেছেন ইয়াদুল্লাহ ফাইদিম আল্লাহর হাত তাদের হাতের উপরে এখন আমি অনুবাদ করবো না আল্লাহর শক্তি তাদের শক্তির উপরে তাদের হাতের উপরে এটা বলবো না কারণ আপনি একই আয়াতে আপনি দেখতে পাচ্ছেন যে ইয়াদুল্লাহ এটা কোন রকম বিকৃত করবেন না অন্য অর্থ নিবেন না বানাবেন না যে না হাত বলতে শক্তি বুঝানো হয়েছে এটা বলবেন না কারণ এটা বলার কোন কারণ নেই এটা স্পষ্ট কথা সুতরাং যে এইভাবে আল্লাহ তালেকিন রহমত বলেছেন আল্লাহাল দয়া করেন ইন আল্লাহ রাহিমন আল্লা তাল্লাহ দয়া করেন বিভিন্ন সরাসরি বলবো যে হ্যাঁ প্রকাশ্য অর্থ এটা সেটা আমরা অর্থটা অবশ্য সাব্যস্ত করব। নিজের পক্ষ থেকে বানিয়ে কিছু বলবো না নিজের পক্ষ থেকে সেটাকে অন্যদিকে ডাইভার্ট করবো না বরং সরাসরি অর্থটাকে সাব্যস্ত করব। তিন নম্বর নীতি হচ্ছে এই কথা সাব্যস্ত করার ক্ষেত্রে অনেক সময় আমাদের মাথায় আসতে পারে তিন নম্বর নীতি যেটা সেটা হচ্ছে নাম এবং গুণ সাব্যস্ত করার ক্ষেত্রে তিন নম্বর নীতি হচ্ছে এটা যে এই নাম এবং গুণের যে নসুজগুলি আসছে কোরআন এবং সন্ন্যায় যে সমস্ত ভাষ্য আসছে সে এই ভাষ্যগুলোর একটি অংশ আমাদের জানা আরেকটি অংশ আমাদের জানা নেই কোন অংশ আমাদের জানা একটা হচ্ছে অর্থটা আমাদের জানা আছে কিন্তু ধরনটা আমাদের জানা নেই তাহলে দুইটা দুইটা অংশ আছে এই নাম এবং গুণগুলোর যেমন ইয়েদ উল্লাহে আল্লাহর হাত কোরআন কারিম আল্লাহ বলেছেন আল্লাহর হাত हाथी आलोम क्या गुण हो दर्जार हाथ आरजार हाथ हाथ नंगुल मन करेंटर मतलब मन करकम से बात এই জন্য বলা হয় কুল্লু ও মরাতি আল্লাহ তালার নাম গুণকে অস্বীকার করছে সেও আল্লাহকে তাসবির করেছে তাসবির দেওয়ার কারণেই অস্বীকার করছে যে আল্লাহ নাম অস্বীকার করব কেন যে আল্লাহ মানুষের হয়ে যেত সে করেছে মানে আল্লাহ তালার মতো মানুষের মত করে নিয়েছে তারপরে সে অস্বীকার করেছে আবার যে ব্যক্তি সেও তািল করেছে কারণ সে মনে করছে আল্লাহর নাম এরকম আল্লাহ আল্লাহ এরকম নয় সে যা মনে করছে নাম গুণকে তাহলে আল্লাহ সে যা ধারণা করছে সেটার মতো নয় কারণ তাকে তার উচিত ছিল অর্থটা সাব্যস্ত করা আর ধরনটা নির্ভর করে দেয় যে হ্যাঁ ধরন আছে নিঃসন্দেহে কোন না কিছু প্রত্যেকটা জিনিস একটা ধরন আছে কিন্তু ধরেন আমাদের জানা সে এই জন্য বলতে হবে তিন নম্বর কায়দা হচ্ছে যে এই সমস্ত নাম এবং গুণের प्रकाश्य अर्थेटर बोझो जो प्रकाश्य रूप हम साधारण मानुषे बुजे आदलते क्यों बुजेना कदरतुल्ला आल्ला क्षमता बुजेना साधारण अर्थ जी सामने चले आ तेलावात कर यात तेलावर तेल तेलाव कर निर्धारण करब्ध शब्दी अनुसार अर्था निर्धारित होवादि के समर्कुक्त कर বোঝা গেল যে স্বাভাবিক অর্থ বা প্রকাশ্য অর্থ যেটা সেটা নির্ধারিত হবে যে সিয়াক সাবাক বালা ওইটাকে আগ এবং পশ অনুসার আগ এবং পর অনুসারে এবং এজাফা অনুসারে সেদিক সম্পর্কিত সেটা অনুসারে নির্ধারণ করা হবে এবং সেটা স্বাভাবিক মানুষের মনে অটোমেটিকলি যেটা এসে পড়ে সেটাই হচ্ছে মূল অর্থ সেটা খুঁজে বেড়ায় এজন্য মূল অর্থটাকে সাব্যস্ত করতে হবে কিন্তু এর ধরনটাকে অস্বীকার করতে হবে ধরন আমার ধানায় নেই এই ধরন আসে কিন্তু সেই ধরণটা আমি যাই নির্ধারণ করি না কেন সেটা কখনো আল্লাহ তালার জন্য হবে না সেটা আমাদের ইমাম নিজেই বলবেন যে আমরা আমার অন্তরে যাই আসুক না কেন সেটা আল্লাহ তালার জন্য সেটা মনে করতে হবে আল্লাহ তালা এরকম নয় আমি যা মন্ত্র ধারণা করতেছি সেরকম কিছু ধারণা করে আল্লাহ তালা যেন নির্ধারণ করা যাবে না তাহলে এই নীতি এই চারটি ষাটটি আমরা বলেছিলাম চারটি নীতি চারটি মূল নীতি হচ্ছে আল্লাহর নাম এবং গুণ দলিলের ব্যাপারে আর ষাটটি নীতি হচ্ছে আল্লাহ তালার গুণের ব্যাপারে আর ষাটটি নীতি হচ্ছে আল্লাহ তালা নামের ব্যাপারে আর মৌলিক তিনটি নীতি এর আগে আমরা আলোচনা করেছি এগুলো হচ্ছে নাম এবং গুণের ব্যাপারে মৌলিক নীতিমালা এটাকে বলা হয় যে আল্লাহ তালার নাম এবং গুণের ব্যাপারে যে সমস্ত নান্দনিক নীতিমালা রয়েছে সেগুলো যদি কোন মানুষ সঠিকভাবে ধারণ করে তাহলে তার মধ্যে কখনো এলহাদ আসবে না আল্লাহ তালার নাম তাহিদুল আসমে সঠিকভাবে সাব্যস্ত করতে এসে পারবে আজকে আমরা আর জিনিস আলোচনা করতে সেটা হচ্ছে আল্লাহ তালার নাম এবং গুণের ব্যাপারে যারা পদ হয়েছে তারা হচ্ছে দুইটি দুইটি গোষ্ঠী একটি হচ্ছে মহতাজিলা জাহামিয়া ও মহতাজিল আর একটি হচ্ছে আশায় মাতুরিদিয়া জাহামিয়া এবং মূল সমস্যা হচ্ছে তারা মনে করে থাকে যে আল্লাহ তালা যদি নাম এবং গুণ সাব্যস্ত করি তাহলে সেগুলি সমস্যা অনেকগুলো ইমাম শেখ উৎসাহ রহমতুল্লাহ তার জসারত উত্তেদমিয়ার মধ্যে তিনি দুটি মৌলিক নীতি আলোচনা করেছেন এর মধ্যে একটি হচ্ছে এটা যে তিনি বলেছেন আলকাউল উলকাউল ফিদ্দ্যাত যে সিফাতের মধ্যে যে কথা তুমি আছেন আল্লাহ মানি না এখন কেন মানি না নামগুন হলে তো তিনি অনেক হয়ে যাবেন তাকে এক রাখতে হবে এখন শেখ হোসেন আমি বলছেন যে আল্লাহ তোমার এটা ভুল করছো আল্লাহ নাম যদি তুমি আল্লাহ তালা সত্তা যদি সাব্যস্ত তো সত্তা আছে সুতরাং আল্লাহ তালার অন্য নাম সাব্যস্ত করলো মানুষের নামের সাথে এটা কন্ট্রাডিক্টরি হবে না অন্য গুণ সাব্যস্ত করলো অন্য কোন সৃষ্টির গুণের সাথে কন্ট্রাটরি হবে না সুতরাং তোমরা এই ভুলটা করছো যদি যদি আল্লাহ রুজুদ অস্তিত্ব সাব্যস্ত করার কারণে মানুষও অস্তিত্বের সাথে না হয় প্রত্যেকে তার মতো করে অস্তিত্ব আছে আল্লাহর অস্তিত্ব আল্লাহ যেভাবে সেভাবে আছে আর সৃষ্টির সৃষ্টির সাথে সমঞ্জস্যপূর্ণ যেভাবে সেভাবে হবে এটাতে কোনো সমস্যা নাই তাহলে গুণ এবং নাম এবং গুণের ব্যাপারে একই নীতি অবলম্বন করা এখানে ভিন্ন নীতি অবলম্বন করার কোনো সুযোগ নেই এটা একটা সুন্দর নীতি এটা আমার মনে হয় প্রত্যেকটি মানুষ এটা বুঝে আসে যে একই জিনিসে দুইটা ভিন্ন ধারা হতে পারে না একই জিনিসের দুইটা ভিন্ন জিনিস আপনি আবিষ্কার হতে পারেন না যদি আল্লাহ তালা না আল্লাহ স্বীকার করেন যে আল্লাহ অস্তিত্ব আছে মানুষের অস্তিত্ব আছে এখন যদি বলেন যে মানুষের অস্তিত্ব অস্তিত্ব সমান সমান হয়ে গেছে তাহলে অস্তিত্ব অস্বীকার করুন তাহলে কাফের হয়ে যান সেটা তো করবেন না তো অস্তিত্ব অস্বীকার করছেন তাহলে আল্লাহ তালা মানুষেরও অস্তিত্ব রয়েছে আপনি নিজেও জানেন যে আপনার রয়েছে সৃষ্টির অস্তিত্ব রয়েছে তো স্রষ্টার অস্তিত্ব এবং সৃষ্টির অস্তিত্ব যেভাবে আলাদা আলাদা নাম আলাদা আলাদা সেগুলি সাব্যস্ত করলে একটা একটা সাথে কখনো তাসবি হয় না একটা একটা সাথে পরিপূর্ণ সামঞ্জস্য পরিপূর্ণ সামঞ্জস্য সেখানে আসে না হ্যাঁ কিছু সামঞ্জস্য আসবে সেই আল্লাহ আল্লাম তার রসুল নিষেধ করেন নাই আল্লাম তার রসুল নাসালকে নিষেধ করেছেন নিষেধ করেন হচ্ছে অর্থের দিকে মিল অথবা কোন নামের দিকে মিল অথবা কোন একটা আংশিক মিল সেটাকে কোথাও অস্বীকার করা হয়নি এবং সেটা অস্বীকার করার অর্থ হচ্ছে তা তিলে পড়া বা কোরআন সন্ন্যায়কে পরিপূর্ণভাবে অস্বীকার করে অস্বীকারের দিকে চলে যাওয়া এই জিনিসটা আমাদের ইবনে তাইমিয়া রহমতুল্লাহ তার তাদ মরিয়াতে বিস্তারিত মে বিস্তারিত আলোচনা করেছেন দ্বিতীয় যে কাজটি করে থাকে করে করে থাকে যারা বিশেষ করে আশা এবং মাথুরি দিয়া যারা কোরআন আল্লাহ তাল্লাহ নাম গুণকে অস্বীকার করে থাকে কোরআন এবং শুনে আশা নাম গুণকে অস্বীকার করে থাকেন বিশেষ করে তাদের মধ্যে বেশিরভাগই অস্বীকার করেন আল্লাহ তাল্লাহার গুণগুলিকে অস্বীকার করেন নামগুলোকে তারা অস্বীকার করেন কিন্তু অর্থহীন এবং গুণগুলিকে তারা অস্বীকার নাম যদি স্বীকার করে স্বীকার করতেই হবে না স্বীকার করে অর্থহীন পুরোপুরি স্বীকার করে শুধু ষাটটি ছাড়া সম্পূর্ণ গুণ তারা অস্বীকার করে আল্লাহ তাল্লাহার হাজার হাজার লক্ষ লক্ষ গুণকে তারা অস্বীকার করছে শুধু ষাটটি গুণকে স্বীকার করছে এর অর্থ কি আল্লাহ তাল্লাহ সম্পর্কে তাদের তার হিতের ধারণা পরিপূর্ণ হয়নি তাদের ধারণা কি তার কি যেন তারা অস্বীকার করছে धारणा तला गुणगुलसा आल्ला सृष्टिर सामंजस्य है से हिसाब से साठ स्वीकार कर बाकी गीकार कर ले आल्लर सामंज मानुषर संजस्यपूर्ण हो जाए एक भूल तरह बरने एक सुंदर कायदा हमारे আল কাউলফি বারাদিফায়ত কাউলফিল আকার কোনো গুণের সাথে কোনো কোন গুণের সাথে যে কথা তুমি বলছ তুমি যেগুলি সাব্যস্ত করছো সেগুলিতে একই জিনিস সাব্যস্ত হচ্ছে যেমন তারা সাব্যস্ত করে থাকে যে আল্লাহ তালার হায়াত আছে জীবন আছে এই জীবন তো মানুষেরও আছে তো আপনি আল্লাহ জীবনকে অস্বীকার করবেন করবেন না কেন বলবেন যে আল্লাহ তালা জীবন না হলে আল্লাহ এটা তো স্বীকার আসছে যে আল্লাহ তালা জীবন আছে নাহলে আমরা জীবন না থাকলে তার হায়াত সামর বাসার আয়ল কিছুই হচ্ছে না সুতরাং আল্লাহ তালা জীবন আসে আপনি সাব্যস্ত করছেন সেটা সাব্যস্ত করতে গিয়ে যদি আপনি আমাদের মানে সৃষ্টির কারোর সাথে আপনার সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না বলেন ঠিক অন্যগুলোর সাথে একই কথা বলেন যে আল্লাহ তালা আল্লাহ তালার হাত আমাদের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় আল্লাহ তালার পা আমাদের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় আল্লাহ তালার চেহারা আমাদের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় একই কথা বলেন একই কথা বললে আমরা একই প্ল্যাটফর্মে চলে যেতে পারি তো আপনি একই প্ল্যাটফর্মে আসবেন না কখনো আপনি মত অস্বীকার করবেন আবার আলোচনা জমাতের অস্বীকার আলোচনা জমাতের নিয়মকে অস্বীকার করে আলাদা একটা নিয়ম তৈরি করে নেবেন এবং আল্লাহ তালার নাম এবং গুণকে অস্বীকার করবেন তাহলে ভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করছেন দুইটি প্ল্যাটফর্ম একসাথ না করে হয় আপনি পরিপূর্ণ অস্বীকার করেন মো তাদের মতো হয়ে যান আমরা একটাই কথা বলব তখন আলকাউলফিজ দাদ আলকাউলফিজ অথবা আপনি আমাদের মতো চলে আসুন যে হ্যাঁ যেভাবে আমি ষাটটি সাব্যস্ত করছি এভাবে অন্যান্য সিফাতো বলা যায় যে আল্লাহ তালার সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়ে এই সিফাতগুলিকে আমরা সাব্যস্ত করি এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা সঠিক পদ্ধতিতে আসতে পারবো এই দুটি নীতি সবসময় মাথায় রাখতে হবে আমাদেরকে যে আলকাউলফি في الذات القول في الصفات قال القول في الذات والقول في في بعض الصفات قال القول في البعض الاخر اي دویটি নীতি অর্থাৎ কোন সত্তার ব্যাপারে যে কথা আপনি سابقا যে গুণ সেটা গুণের ব্যাপারে সেই নীতি সাব্যস্ত করুন অথবা কোন গুণের ব্যাপারে সাব্যস্ত করে দেখিয়ে দিয়েছেন যে মত বিশেষ করে যারা বিশেষ করে যারা আশায় মাতুরি তারা যে সমস্ত পদ্ধতি অবলম্বন করেছে এর বাইরেও ইমাম অনেকগুলো গুণ সাব্যস্ত করে দেখিয়ে দিয়েছেন যে এই গুণগুলো আল্লাহর জন্য সাব্যস্ত হবে সাব্যস্ত হলে অটোমেটিক্যালি আশ্রয় প্রাসাদ নির্মাণ করে করেছে প্রাসাদগুলি ভেঙ্গে চুরমার হয়ে যায় যে অন্যায়ের পাহাড় এবং সেগুলো হচ্ছে ভুলের পাহাড় সেগুলো হচ্ছে তাওল অপব্যাখ্যার পাহাড় সেগুলোর কারণে সিফাত অস্বীকার হচ্ছে কারণে আল্লাহ এবং তার রাসুলের তাও প্রতিষ্ঠিত হচ্ছে না তা আসম সিফাত প্রতিষ্ঠিত হচ্ছে না আল্লাহ এবং তার যা নিয়ে সেটা অনুসারে তাও প্রতিষ্ঠিত হচ্ছে না সুতরাং সেইভাবে আমাদেরকে এগিয়ে দিতে হবে সহিদ শূন্য অনুসরণ করতে হবে এবং আমাদের ইমাম যে সহি আকিদা তুলে ধরেছেনমাম আবু হানিফা এবং ইউসুফ মোহাম্মদের পক্ষ থেকে সে সহি আকিদা অনুসারে আমাদের তাহিদুল আসমা সিফাতকে ঢেলে সাজাতে হবে আল্লাহ আমাদেরকে তহবিক দান করুন বুঝার এবং মানার এবং সেটা অনুসারে আমাদের তাহিদুল আসমা সিফাতকে আমরা প্রতিষ্ঠা করতে পারছি তহরিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ